السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله ورحمة الله وبركاته والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله واصحابه أجمعين وبركاته شمعاني تو داشتك بندو دوريو كاتش جي دیکھاني بوشي اما داري ونشتران دیکھسين شبايكي شادرشو بجدانات چي داشتك بندو عمره علی صنع قرسلام امام ابو جعفر طرحابي رحمت الله رجيتو بيان وعتقاد أهل السنو الجمع أهل السنو الج যেখানে আমাদের ইমাম কেয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করেছেন তিনি বলেছেন ওয়ানুক মিনু বে আশাত ইশাহ আমরা কেয়ামতের আলামত সম্পর্কে কেয়ামতের আলামতের উপর ইমান রাখি আমরা গত কয়েকটি পর্বে কেয়ামতের আলামতের মধ্যে ছোট আলামতগুলো আলোচনা করছিলাম ছোট আলামতগুলো আলামত আলোচনা করতে গিয়ে আমরা ৫০টি আলামত ইতিপূর্বে উল্লেখ করেছি আজকে আমরা একান্নতম আলোচনা আলোচনা আলামত উল্লেখ বর্ণনা করব যেখানে এসেছে কাসরাত রুম ও কেতালুহ মুসলিমিন একান্নতম আলামত হচ্ছে কেয়ামতের ছোট আলামত যেগুলো সেটা হচ্ছে ক্যাসরাথর রোম রোম বা যারা বর্তমানে ইউরোপিয়ান বলা হয় যাদের কে বা যারা ইয়াফিসের বংশধর সাদা বর্ণ সাদা শরীরের বর্ণ যাদেরকে সাদা বলে আমরা জানি সাদা রঙের মানুষগুলো এবং যাদের যাদেরকে রসল্লা বনির আসফার বলতেন তিনি সাদা না বলে বলতেন আসফার অর্থাৎ হলদে রঙের হলদে রঙের মানুষগুলো সে তাদের কথা বলা হচ্ছে রসুল বলছেন ক্যাচরাত রুম এদের সংখ্যা বেড়ে যাবে হ্যাঁ ইউরোপের সংখ্যা কমে গেল এর বাইরে যেখানে যেখানে তারা অবস্থান করছে সেখানে তাদের সংখ্যা বেড়ে যাবে ওকেতাল মুসলিম তিনি বলেছেন যে আর তারা মুসলিমদের সাথে যুদ্ধে লিপ্ত হবে মুসলিমের সাথে যুদ্ধে লিপতে হবে মুস্তারদ আল করাশি আবদুল আমরিবনে আসাদু এদের তার কাছে ছিলেন এমন সময় তিনি বলেছেন আমি সামিত রসলাসমিয়া কুল আমি রসুল্লাহামকে বলতে শুনেছি তাকুম সাহা আর রুমু আখতার উন্নয় কেয়ামত কায়েম হয়ে যাবে আর কেয়ামত কায়েম হয়ে যাবে এমন অবস্থায় যে রোম যারা বা ইটালির অধিবাসী বা রোমার অধিবাসী বা ইউরোপিয়ান যারা বর্তমান সময়কার এরা যারা সাদা বর্ণের লোক এরা সবচেয়ে বেশি মানুষ হবে ফকল এবং আমার তখন আমরিবাসিয়া বললেন আবসের মাতাকুল হে মোস্তাওয়ার তুমি ভালো করে দেখো কি তুমি বলছ তখন তখন বললেন মোস্তা বলছেন আকুলো মা রসুল্লাহ সাল্লাম আমি যা রসুল্লাহ সাল্লাম থেকে শুনেছি সেটাই তো বলছি আমি কোনো কিছু নিজে নিজ থেকে বলছি না আহ তাহলে বোঝা গেল যে কেয়ামত কায়েম হওয়ার আগে কেয়ামতের আগে অবশ্যই রোম যা রোমের যারা বা রোম যারা রোম বংশ যারা রোমের রোম দেশীয় যারা অর্থাৎ যারা সাদা বর্ণের লোক বা হলুদ বর্ণের লোক যারা ইউরোপিয়ান যাদেরকে আমরা বলে থাকি বা এই গোষ্ঠীগুলো এরা যারা বর্তমানে না ছাড়া খ্রিস্টান জাতি যারা তাদের সংখ্যা বেড়ে যাবে তাদের সংখ্যা বেড়ে যাবে বাইজেন্টাইন যাদেরকে বলা হয় বাইজেন্টাইন সাম্রাজ্যের লোকদের সংখ্যা বাড়বে ও কৃতাল মুসলিমী না তারা মুসলিমদের সাথে যুদ্ধ করবে অন্য একটি হাদিস এসেছে আউফিব মালিক আলহাস তিনি বলেছেন কেয়ামতের আগে ছয়টি জিনিসগুলি তুমি গনে রাখো অর্থাৎ হবে ছয়টি জিনিস ঘটে যাবে তারপর তিনি অনেকগুলো বলার পর আলোচনা করার পরে তিনি বলেছেন সুদনাস যা ঘটবে তা হচ্ছে একটা হবে তোমাদের মধ্যে এবং রোম যারা রোম সাম্রাজ্যের লোক তাদের মধ্যে একটা তোমাদের চুক্তি হবে একটা সোলে নামা হবে একটা এক ধরনের তোমাদের মধ্যে মীমাংসা জাতীয় একটা কিছু হবে হওয়ার পরে কিছুদিন পরে তারা সেটা গাদ্দারি করবে সেটাকে ভঙ্গ ভঙ্গ করে ঝান্ডা সহ আসবে অনেক সময় বেশি বোঝা অর্থাৎ প্রচুর এমন ভাবে আসবে তোমাদের ছে বসবে এমন বেশি পরিমাণে তারা আসবে যুদ্ধ করতে তাহটা কুল্লে গায়া তিন ইসনা আসার আলফান প্রত্যেক ঝান্ডার নিচে হাজার লোক করে যুদ্ধ করতে তারা আসবে তোমাদের সাথে এটা কেয়ামতের আগের একটি ঘটনা বলেছেন তিনি বলছেন কুন্ন মা রসুল রসুল্লাহমিনী আমি তার থেকে চারটি কালেমা চারটি বাক্য মুখস্থ করে যে আমি হাতে গুনতে পারি হাতে গোনে বলতে পারি তারপর হাতে গোনে বললেন কিবাহ তোমাদের যুদ্ধ করবে আল্লাহ সেটাও তোমাদের হস্তগত করে দিবেন সুমা তকজুন আর রোম ফাইহতার তারপর তোমরা রোম এলাকা যা রোম সাম্রাজ্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে ফাইহতার হুল্লা আল্লাহতার আল্লাহ তোমাদের জন্য সেটাও বিজয় দিয়ে দিবেন আমাকে নাফিবাহ বললেন ইয়া যাবে তুমি কি জানোদ্ যেটা মনে করছি আমি মানুষ দাজ্জাল বের হবেনা রুম রুম মুসলমানদের হস্তগত হবে মুসলমানদের হস্তগত রুম বলতে যেটা বুঝায় অধিকাংশ সময় আমরা রোম বলতে ভুল বুঝি আল্লাহ তালা কোরআনাল আল্লাহ বলছেন রোম পরাজিত হয়েছে তারা পরবর্তী সময়ে পরাজিত করে জয়লাভ করবে এই রুম বলা হচ্ছে অর্থাৎ আরবের সাথে লাগানো যে রোম সাম্রাজ্য ছিল সেটা কিন্তু সিরিয়া বিজয়ের সাথে সাথে সেটা শেষ হয়ে গেছে তখন রোম ভাইজেন্টাইন সাম্রাজ্য অনেক বড় ছিল একটা অংশ ছিল এটা আরবি পূর্ব অঞ্চল আরেকটা ছিল পশ্চিমাঞ্চল এই অংশটুকু পুরোটাই তারা আগে থেকে তারা হেরে গেছে এবং তারা মুসলিম সেটা মুসলিমদের করায়ত্ত হয়েছে দ্বিতীয় অংশটুকু যে রোমদের বর্তমান যে সাম্রাজ্য সেটা একসময় কনস্টান্টিনোপল ছিল সেটা তারা সেটা থেকে তারা হরতে হটতে পিছনে গিয়ে এখন বর্তমানে রোমাতে আছে রোমা তাদের মূল যেখানে তাদের পোপ বাস করে যেখানে তাদের মূল খ্রিস্টান জগতের মূল জায়গা বিবেচিত সেখানে তারা বর্তমানে অবস্থান করছে সেই রুম এই হাদিসে সেই রুমকে বলার উদ্দেশ্য যে রুমটা অ্যারাবিয়ান আরবদের সাথে ছিল সেই রুমটা উদ্দেশ্য যে অংশটুকু যে বর্তমানে যেটা বলা হয় সিরিয়া বা লেবানন বাইতুল মাদেস বা জর্দান অথবা যেটাকে এই সাইফ্রাস এই অংশটুকু উদ্দেশ্য নয় এই অংশটুকু আগেই মুসলমানদের হস্তগত হয়ে গেছে পরবর্তী তারা যেখানে গেছে রোমের এখনও পর্যন্ত তাদের সাম্রাজ্য রয়ে গেছে খ্রিস্টানদের সাম্রাজ্য সাম্রাজ্যের প্রধান এলাকা হচ্ছে রোমা ইতালি সেটা বলা উদ্দেশ্য অর্থাৎ মুসলিমরা সেই এলাকা যুদ্ধ করবে এবং সেখানে তারা সেটা তারা জয়লাভ করবে সেটা সেটার উপর তারা প্রাধান্য বিস্তার করবে এটাই বলা উদ্দেশ্য বলে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় অর্থাৎ দাজ্জাল আসার আগেই এই ঘটনা ঘটবে বলে জাভের রাদিউল্লাহ আনহুকে নাফিবা রাদিয়াল আনহু এক সাহাবি আরেক সাহেবকে জানাচ্ছেন যে আমার মনে হচ্ছে আমি যেটা ধারণা করছি বা উনি যেটা ধারণা অথবা তিনি শুনেছেন অথবা তার মনে হচ্ছে সেটা যে দাজ হওয়ার দাজ হওয়ার আগে মুসলিমরা রোমা বা ইটালি ইতালি তাদের হস্ত করবে করবে। এর বর্ণনা এর থেকে বিভিন্ন হাদিস থেকে এটা আমরা পাই বিভিন্ন হাদিস থেকে পাই এর প্রমাণ আমরা দেখতে পাই ইয়েসির জাবে রা দেিস থেকে তিনি বলেন হাজা ত্রিহন হামরা বিল কুফা একবার খুব কঠিন বাতাস প্রবাহিত হলো কুফাতে এক লোক আসলো যে সাধারণত এইভাবে না তার অভ্যাস নয় তিনি এসে বলেন আবদুল্লাহ মাসরুদাহুদ তিনি ঠেস দিয়াছিলেন তিনি সোজা হয়ে বসলেন সোজা হয়ে বসে বললেন ইনসালাহ মিরাজ কেয়ামাত ততক্ষণ কায়েম হবে না অনুষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত মিরাজ বন্টিত হচ্ছে না অর্থাৎ থাকবে কারণ মানুষ মারা পড়ে প্রচুর পরিমাণে না যে মিরাজ আমার কাছে আসে আমি সম্পদ পেয়েছি এই সম্পদ পেয়েছি গণগনিমত পেয়েছি এগুলো দিয়ে মানুষ খুশি হবে না অর্থাৎ যতই যুদ্ধ হবে কি জন্য যুদ্ধ করছে এটাও মানুষ জানবে না বরং যুদ্ধের জন্য যুদ্ধ করছে এরকম হবে সম্পদের জন্য সম্পদ পেয়ে খুশি হবে এরকম না কারণ তার লোক অনেক লোক মারা যাবে তখন তারপর তিনি দেখালেন যে সিরিয়ার দিকে ঘটনা ঘটবে পূর্বের দিক থেকে দেখালেন যে এদিকে দিকে ইঙ্গিত করলেন তারপর তিনি বললেন আদু উল ইমাউন আলী ইসলাম তখন শত্রু হবে অনেকগুলো শত্রু থাকবে মুসলিমদের দাঁড়াবে ও ইউজমা আল্লাহ আহল ইসলাম আর মুসলিমরাও তাদের বিরুদ্ধে দাঁড়াবে কলতো আর রোম তা আমি বললাম যে আপনি কি রুম রুম আমাদের শত্রু বোঝাচ্ছেন তিনি বললেন হ্যাঁ এটাই আমি আমার উদ্দেশ্য আব্দুল মাসুদ্দিন বললেন যে হ্যাঁ রোমদেরকে আমি উদ্দেশ্য করছি তারাই তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে وتكون عند ذاكم القتال رده شديده ارى ان في وجوده شويه অনেক মানুষ মুরতাদ হয়ে যাবে অনেক মানুষ মুরতাদ হয়ে যাবে তারা دین থেকে পালিয়ে যাবে যুদ্ধ করবে না فَيَسْتَرْتُ الْمُسْلِمُونَ شَرْطًا لِلْمَوْتِ لَا تَرْجُو إِلَّا غَالِبًا যে মুসলিমরা তখন মৃত্যুর পরে তারা একটা শর্ত করবে যে আমরা জয় পরাজ জয় না করে আমরা মারা আমরা ফেরত যাবো না এরকম শর্ত করে যুদ্ধ করবে এমনকি তাদের মধ্যে রাত এসে যাবে তারা যুদ্ধে লিপ্তা গেলে এমন সময় প্রত্যেকে তাদের জায়গা চলে যাবে কিন্তু কারো কোনো জয় পরাজয় নির্ধারিত হবে না তারপর আবার এরা মারা পড়বে মারা পড়ার পর মুসলিম আরেকটা গোষ্ঠী এই মৃত্যুর উপর তারা বলবে যে আমরা যতক্ষণ পর্যন্ত জয় লাভ না করবো ততক্ষণ পর্যন্ত আমরা এই যুদ্ধ ময়দান ছাড়বো না তারাও যুদ্ধ করবে রাত পর্যন্ত যুদ্ধ করবে প্রত্যেকে তাদের জায়গায় ফিরে যাবে কোনো মীমাংসা ছাড়াই তারপর তাদের মধ্যে আরেকটি একটি আরেকটি গোষ্ঠী দাঁড়াবে যুদ্ধের জন্য যে তারাও মৃত্যু পর্যন্ত আমৃত্যুযোগ করবে বলে তারা ফোন করে কিন্তু তারাও জয়লাভ করতে পারবে না জয়লাভ পারবে না বিকাল পর্যন্ত তারা সবাই মারা পড়বে এ অবস্থা প্রত্যেকে আবার যারা বাকি থাকবে জায়গায় ফিরে যাবে এবং এরাও ধ্বংস হয়ে যাবে চতুর্থ দিন যখন আসবে তখন বাকি যারা ছিল মুসলিমদের মধ্যে যারা শক্তিশালী এক দল ছিল তারা আসবে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করবে এবং তারা আল্লাহ তালা তাদের তাদেরকেও পরাজয় দিবেন কিন্তু তাদের উপর অনেক যুদ্ধ সেই সময় অনেক বড় যুদ্ধ হবে তখন এরকম যুদ্ধ আর কোনদিন দেখা যায়নি এমন কি পাখি এত মানুষ মারা যাবে পাখি উঠতে যেতে যেতে এত মানুষ মারা পড়বে যেখানে যায় সেখানে লাশ দেখতে সেখানে সে মৃত পড়ে যাবে অর্থাৎ তার এই পুরো রাস্তা পার হওয়ার মতো মৃত এলাকা পার হওয়ার মতো অবস্থা তার থাকবে না পুরো এলাকায় মৃত অবস্থায় পড়ে যাবে তখন ঘ হলে কে নিবে কেউ এটা নিয়ে খুশি হবে না এবং যুদ্ধের যে গনিমতের মাল কে নিবে তারা এটাও খুশি হবে না এমন অবস্থায় তারা থাকবে তখন এমন সময় একটা চিৎকার আসবে দরজাল বের হয়েছে দরজাল বের হয়েছে তোমাদের পরিবারে দেখো তোমরা কি হচ্ছে তখন তারা द्रुत वेगे बैर दस जन विश्वस्त अत्य द्रुतगामी अश्वनिय बैबी तेज़ नामो जानी এবং তাদের পিতার নাম জানে তাদের বাহানে করে তারা যাবে সেটাও বলতে পারবো তারপর তিনি বলেছেন তারা হচ্ছে জমিনের বুকে সবচেয়ে উত্তম ব্যক্তি যারা দাজ্জালকে খোঁজার জন্য তখন বের হবে এমন সময়ে এই ঘটনা কোথায় ঘটবে বিভিন্ন বড় নার্সে এটা হচ্ছে মূলত সিরিয়া কেন্দ্রিক পূর্ব দিকে যেখানে বর্তমানে রোমের দিকে এই এলাকায় ঘটবে এবং সেখানে দাঁতজাল বের হওয়ার পূর্বের ঘটনা কারণ আসলে দরজাল তখন বের হয়নি এটা মিথ্যাচার করবে শয়তান। যে তোমার দার্জাল বের হয়েছে তোমরা দার্জালের জন্য ফিরে যাও দার্জালের সাথে যুদ্ধে ফিরে দার্জাল তোমাদের জায়গায় এ কথা বলতে থাকবে কিন্তু এটা তখন ঘটবে না এটা তখন ঘটবে না বরং দাজ্জাল বের হবে না বরং যুদ্ধ হবে এরপর আবার যুদ্ধ হবে এবং সেটা হবে কনস্টান্টিনোফল বিজয়ের জন্য একটি যুদ্ধ সেটা আমরা পরবর্তী আলামদের সাথে আলোচনা করব হাদিস রসুল্লাহ সাল্লাহাম বলেছেন লাখ মুসাহজাল রুম বেআায়েক যে ততক্ষণ পর্যন্ত কেয়াম পর্যন্ত রুমা অর্থাৎ রুম সম্রাজ্য লোকেরা অথবা দুটি জায়গার নাম দুই জায়গায় তারা অবতরণ করবে মুসলিমদের সাথে যুদ্ধ করবেদিনা মদিনা থেকে তখন একদল লোক যাবে এদের সাথে যুদ্ধ করতে হুম ফেয়ার্ল ইন তখনকার সময় সবচেয়ে উত্তম ব্যক্তি হবে এই লোকগুলো ভাইজা তু কল রোম তখন তারা সফ কাতারবন্দি হবে রোম বলবে যে আমাদের মধ্যে আমাদের আমাদের মধ্যে এবং আমাদের আমাদের ওই লোকদের মধ্যে তোমরা ছেড়ে দাও তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না যারা আমাদের যে লোকগুলো তোমাদের কাছে চলে আসছে এদেরকে আমাদের কাছে ছেড়ে দাও তখন মুসলিমরা বলবে যে না কখনো নয় আমাদের ভাই এরা এরা ইসলাম গ্রহণ করেছে এদেরকে আমরা তোমাদের হাতে সুফর্দ করতে পারি না তখন যুদ্ধ হবে এই যুদ্ধে প্রথম যারা মারা যাবে मारा जाए ती, तीन भाग अल्लाह तला तरफ दो कबुलबुल करना जयलाभ करें गणिमत बटन विभिन्न रकम हादिस आस बोझा जा मुस्लिम देर रूम साम्राज्य लोक देख्ध हो এটা বলা উদ্দেশ্য রোম সাম্রাজ্য এখন বর্তমান সাম্রাজ্য বলা উদ্দেশ্য আগের রোম সাম্রাজ্যের একটা অংশ মুসলিমদের দখলে চলে গেছে সেটা উদ্দেশ্য নয় বর্তমান সাম্রাজ্য যারা দখল নিয়ে আছে যে এলাকা নিয়ে সেই এলাকার লোকরা মুসলিমদের সাথে আরেকটা একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ তারা অংশগ্রহণ করবে যেটা আমরা এর আগে দেখতাম যে অনেক সময় যেটা ক্রুষির যুদ্ধ হতো এখানে ক্রুষির যুদ্ধ উদ্দেশ্য নয় অর্থাৎ সর্বশেষ বড় যুদ্ধটি হবে মুসলমানদের সাথে যেই যুদ্ধে যে যুদ্ধের কারণে মুসলিম যে যুদ্ধের পর পরই কনস্টান্টিনোফল জয় হবে এবং যে যুদ্ধের পরেই দাজজাল এসে যাবে দজ্জাল এসে যাবে এবং দদ্দারা যেমন হাদিসে এসেছে রসুল্লাহাম বলেছেন ইন্না ফোস্ত মুসলিম হামা ইয়াল মাল হামা ফি আর দিম্বিল গৌতা ফি মদিনাতি ইউকআমাস মিন খাই রে মাদাই যে মুসলিমদের যুদ্ধ যুদ্ধের জায়গা যেখানে মানুষ একত্রিত হবে যুদ্ধ স্থান যেটা সেটা হবে যে ওই নগরী যে নগরকে দেমাশকে বলা হয় এটা সবচেয়ে উত্তম উত্তম এলাকা অর্থাৎ সেখানে এই যুদ্ধটি অনুষ্ঠিত হওয়ার পরবর্তীতে সেখান থেকে মানুষ আবার রওনা হবে যে সেই যুদ্ধে বহু মানুষ একত্রিত হবে বহু মানুষ মারা পড়বে এবং সবশেষে আমরা বলেছি যে শয়তান বলবে যে দার্জাল বের হয়েছে দারজাল বের হবে না দার্জাল আসলে এর পরে বের হবে মুসলিমরা ফিরে আসবে দেখেছেন না দারজাল বের হয় না আবার তারা ফিরে যাবে যুদ্ধে তখন তারা কনস্টানো বিজয় তাদের হাতে আসবে সেই বর্ণনাটি আমরা পরবর্তী আলোচনা করছি সেটা হচ্ছে আলামত হচ্ছে কেয়ামতের যে বান্ন নম্বর আলামত সেটা হচ্ছে ফসল কস্তান্ত নিয়া কনস্টানটি নোফল বিজয় কনস্টানোফল বিজয় এটা কেয়ামতের একটি আলামত হাদিসে আসছে যে কেয়ামতের আগে অবশ্যই মুসলিমরা হাতে আসবে তিনি বাহার যার এক ডাঙ্গার সাথে মিলিত আর একসঙ্গে সমুদ্রের সাথে শহর আর শহর আরেক অংশ সমুদ্রের সাথে জড়িত কল নাম ইয়ারা সাহাবা কেরম বলেন হ্যাঁ অবশ্যই শুনেছি তখন রসুল বলেন কেয়ামত কয়েম হবে না পর্যন্ত বনি ইসাহের হাজার লোক এস যুদ্ধ না করবে বনিয়া বলতে বোঝানো হয়েছে ইউরোপিয়ানদের বা অনুসারী খ্রিস্টান খ্রিস্টানদের কথা যে তারা যুদ্ধ করে মুসলিমদের সাথে খ্রিস্টানরা যুদ্ধ করে মুসলিমদের সাথে ফয়জা جاءوا نزلو ها نزلوا يقاتلوا بالصلاحين ولم يرموا بسهمين قالوا لا اله الا الله الله اكبر فیسكت احد جانبيها الرسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা আসবে যুদ্ধ করতে তখন এক পাশে তারা নামবে সেখানে যুদ্ধ করবে কোনো অস্ত্র যুদ্ধ হবে না এবং কোনো তীর নিক্ষেপ হবে না তত কোনো গুলিও সেখানে ব্যয় হবে না তারা বরং তারা বলে لا اله الا الله الله اكبر বলে ধ্বনি করবে এবং সেখানে এক অংশ মুসলিমদের হতাহত হয়ে যাবে আবার আরেক অংশ গিয়ে তারা যে তারা লাইল আকবর বলে সে অংশ মুসলিমদের হস্তগত হয়ে যাবে তারপর তারা বলবে লিল্লাহ আকবার তারা বলবে লাইল এটা বলার পরে লাইল্লাহ আকবর বলার পরে তারা মুসলিম সেই শহরের নগরীতে প্রবেশ করবে এবং সেখানে গনিমত প্রাপ্ত হবে তারপর মুসলিমরা গনিমত বন্টন করা অবস্থায় এমন সময় একটা চিৎকার আসবে যে দাজ দল বের হয়েছে তখন তারা সেগুলি ফেলে দরজালের পিছনে দরজালকে দরজালের পিছনে দৌড়াতে থাকবে যে দরজাল কোথায় আছে দেখবে এবং সেখানে তার হবে। এই হাদিসটি হাদিসটি শহীদ ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহী তার কিতাবুল ফিতান আশাদ সাহায়ে বর্ণনা করেছেন এখানে দেখা যাচ্ছে অন্য এক হাদিসে আসছে যে সাবনা আলফিম বনী শাক যে হাদিসটি দেখা যাচ্ছে সত্তর হাজার বানিয়ে শাক থাকবে এর অর্থ হচ্ছে বনী ইসাহে আমরা আগেও জানি যে বন ইসাহ ইব্রাহিম ইসলামের সন্তান দুইজন একজন হচ্ছে একজন ইসাহ অর্থাৎ ইসাহের সন্তানরা বেশিরভাগই কিন্তু এখন খ্রিস্টান ধর্মের অনুসারী এই জন্য রসুল্লাহলাম বনী ইসাক বলেছেন আর বন তখন সত্যের লোক ইসলাম গ্রহণ করবে বলে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে একটা বিরাট অংশ ইউরোপের ইসলাম গ্রহণ করবে এবং তারাই যুদ্ধ করবে তারাই মুসলিমদের সাথে থাকবে এবং তারা যুদ্ধ করবে এবং যুদ্ধ করে তারা কাফে খ্রিস্টানদের সাথে খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করবে এটাই বলা উদ্দেশ্য এটা বলা উদ্দেশ্য যে এরা শেষ জমানায় অনেক বেশি লোক পরিমাণ ইসলাম গ্রহণ করবে বিশেষ করে ইউরোপিয়ান বা আমেরিকানদের মধ্যে থেকে যারা সাদা চামড়ার লোক তারা অনেক বেশি বেশি সংখ্যক ইসলাম গ্রহণ করবে এবং তাদের ইসলাম শক্তিশালী হবে মুসলিমরা তাদেরকে কখনও কাফেদের হাতে ছেড়ে দিবে না এবং তাদের পক্ষ নিয়ে যুদ্ধ করবে এটা একটি কেমতের আগে বাস্তব সত্য হয়ে দেখা দেবে যেভাবে সরল সাল আলাম বলেছেন তো এই জিনিসটা তার বোঝা যাচ্ছে যে এই যুদ্ধ এখনো সংগঠিত হয়নি বলতে পারেন যে বর্তমানে তো কনস্টান্টিনোফল মুসলিমদের দখলে কনস্টান্টিনোফল মুসলিমদের দখলে এটা ঠিক আছে একটি অংশ মাত্র ইউরোপের একটা অংশ মাত্র দখলে যে অংশ দখলের সাথে যেই বর্তমানে যে কনস্টান্টিনকে বলা ইস্তাম্বুল আগেটার নাম ছিল কনস্টান্টিন সম্রাটান্ত কনস্তান্তিনের নামে পরবর্তী মুসলিমরা যখন এই এলাকা দখল করে সেটা নাম দেয় ইসলাম বুল অর্থাৎ ইসলাম ফুল ফুল ইসলাম পুরোটা ইসলামকে তারা ইসলামাইজেশন করে কিন্তু পরবর্তী আবার তারা কনস্টান্টিন নাম দেয় কখনো কখনো তারা এখনো বলে ইসলাম বুল বা ইসলাম ইস্তাম্বুল বলে এটা পরিবর্তিত হয়ে ইসলাম্বুল হয়ে গেছে তো এই নামটি তারা এখন ব্যবহার করছে কিন্তু পুরো এলাকা কিন্তু এখনও ইসলামাইজেশন হয় না বা ইসলাম মুসলিম হয় না পুরো এলাকার মানুষ এই জন্য যেহেতু মুসলিম হয়নি সেহেতু সেখানে আবার ওদের করায়ত্ত চলে যাওয়া অমুসলিমদের করায়ত্তে চলে যাওয়া অসম্ভব কিছু নয় বরং সেটাই হবে এবং সে যাওয়ার পরে যুদ্ধের কারণে হয়তো তাদের হাতে চলে যাবে কিন্তু সেই যুদ্ধের পরে আবার মুসলিমরা বড় যুদ্ধের পরে মুসলিমরা আবার সেই এলাকা দখল করবে এবং সেই দখলের জন্য তাদের কোনো অস্ত্র ব্যয় করতে হবে না তাদের কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে হবে না তারা সেখানে যাবে এবং শুধুমাত্র তাকবীর ধ্বনি দিবে আল্লাহ অকবর লাই আকবর ত্যাকবির দিবে সেই তাকবিরের কারণে সেখানে লোকেরা ভয় পেয়ে যাবে আর যেহেতু এটা এক সময় আমরা এখন দেখতে পাচ্ছি বর্তমানে ইসলামের সেখানে কার ইসলাম ইসলামের রাজধানী হিসেবে আছে তুরস্কের রাজধানী হিসেবে আছে সেই অংশটা যেহেতু সেখানে মুসলিম থাকবে সেহেতু অমুসলিম যারা সেখানে ঢুকবে তারা সেখান থেকে পালিয়ে যাবে বিশেষ করে খ্রিস্টানরা পালিয়ে যাবে এবং তারা সেখানে মুসলিমদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে তাহলে বোঝা গেল যে মুসলিমরা এসব এলাকা সবই তাদের আবার করায়ত্ত করবে এবং তারা ইটালি পর্যন্ত তাদের দিন ইসলামকে ছড়িয়ে দিতে পারবে এবং তাদের অধীন পুরো এলাকা তাদের অধীন করে নেবে এরপরে এতটুকু আসার পরে যুদ্ধ করার পরে তখন দার্জিয়াল বের হবে এর পরবর্তী পরবর্তী দার্জাল বের হবে এর আগে দাজ্জাল বের হবে না অর্থাৎ মুসলিমরা কনস্টান্টিন আবার নিজেদের হাতে নেবে যুদ্ধ হবে যুদ্ধের কারণে কনস্টান্টিনোফল হারাবে মুসলিমরা এরকমই ইঙ্গিত পাওয়া যায় অথবা না হারাইলেও সেখানে আবার খ্রিস্টানদের আধিপত্য বেড়ে যাবে আবার তারা সেখান থেকে ধীরে ধীরে সিরিয়া পর্যন্ত তাদের অবস্থা বিস্তার করতে পারে তাদের তাদের সিরিয়া পর্যন্ত মুসলিমদের মুসলিমদের হাত থেকে চলে যেতে পারে এরপরে চলে যাওয়ার মুসলিমদের হাত থেকে চলে যাওয়ার পরে তারপর মুসলিমরা আবার মুসলিমরা সেই এলাকা নিজেদের হাতে নিয়ে নিবে এবং কনস্টান্টিন ফল দখল করবে এবং ধীরে ধীরে তারা রোমা বা ইটালি পর্যন্ত তাদের রাজত্ব প্রসার লাভ করতে পারবে এবং সেখানে ইসলামের কর্মকাণ্ড পরিচালিত হবে সেটা আমাদের ভবিষ্যৎবাণী হিসেবে বলেছেন বর্তমানে অপেক্ষা করছি আমরা যে এইগুলি সংগঠিত হয়নি সেগুলি সংগঠিত হবে ইনশাআল্লাহ পরবর্তী আরো কয়েকটি কয়েকটি আমি আলামত ছোট আলামত ইনশাল্লাহ পরবর্তী পর্বে আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন আহমদুল্লাহ আলমিন আসসালামাইলাইকুম বরমত